A'udhu <SANICIFICUMAXIVENCIO> Billahi Minash Shaitan Ar-Rajim Bismillah Ar-Rahman Ar-Rahim Daya baaay Parum Daya এইভাবেই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাঁহারই তিনি সমুন্নত মহান كادَتِ السَّمَاوَاتُ يَتَزَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ أَلَا إِنَّ اللَّهَ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ আকাশ মণ্ডলি উর্দদেশ হইতে পরিবার উপকরণ হয় এবং ফ্রেস্তাগণ তাহাদের প্রতিপালকের সুপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা मरती क्षमा प्रार्थना करम सेम दयालु जहां अल्लाहर परिवर्ते अपर के अभिभावक रूपे ग्रहण कर अल्लाह तहर प्रति सम्यक दृष्टि राखें तुम तहत कर्म विधायक न وكذالك اوحينا اليك قرانا عربيا لتنذر امه القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنه وفريق في السعير ايভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহার চতুর্দিকে জনগণকে এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে যাহাতে কোনো সন্দেহ নাই সেদিন জান্নাতে প্রবেশ করিবে এবং এক একদল নামে প্রবেশ করবে আল্লাহ ইচ্ছা করিলে মানুষকে একই উম্মত করতে পারিতেন বস্তুত তিনি যাকে ইচ্ছা তাহাকে সিও অনুগ্রহের অধিকারী করেন আর জালিমরা কোন অভিভাবক নাই কোন সাহায্য উহারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং তিনি মৃতকে জীবিত করেন তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান তোমরা যে বিষয়ে মতভেদ করনা কেন উহ মীমাংসা তো আল্লাহরই নিকট তিনি আল্লাহ আমার প্রতিপালক তাহারি উপর আমি নির্ভর করি আর তাহারই অভিমুখী আমি جعل لكم من أنفسكم أزواجاً ومن الأنعام أزواجاً يذرأكم فيه ليس كمثل هي شيء وهو السميع البصير تنهي <تصفيق> آكاش مندر یا پرثبير سرشتی کرتا تنهي تمہا در مدوحي ته تمہا در جوڑا سرشتی کريا چن ايبان آنعامير مدوحي ته سرشتی کريا چن اوها در جوڑا اي তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টার আকাশ মন্ডলীয় পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট তিনি যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক করেন এবং সংকুচিত করেন তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب दिन के प्रतिष्ठित करा तुम मुश्रिक देखे जहाँ आहवान कर निकट दुरबह मन अल्लाह যাহাকে দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাহার অভিমুখী তাহাকে দিনের দিকে পরিচালিত করেন उहर निकट ज्ञान आस केवल उपभेदार्पर्क ना किता उत्तराधिकारीहरा तो विभ्रांतिकर सन्देह रही সুতরাং তুমি উহ দিকে আহ্বান করো ও উহতে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো যেইভাবে তুমি আদিষ্ট হইয়াছো उल खुश अनुसरण करियना बोलो अल्लाह जो कितब अवती विश्वास करोम मध्य न्याय विचार करोक तुम्हारेपालोकर्मी तुम्हारे कर्म तुम्हें और तुम्हारे मध्य विवाद नल्ला एकत्र कर प्रत्यवर्तन निकट আল্লাকে শিকার করিবার পর যাহারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাহাদের যুক্তি তর্ক তাহাদের প্রতিপালক দৃষ্টিতে অসার এবং উহারা তাহার ক্রোধের পাত্র এবং উহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি كتاب بالحق والميزان وما يدريك لعل الساعه করেছেন 700 কিতাব এবং তুলা দন্ড তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন যাহারা ইহা বিশ্বাস করে না তাহারাই ইয়া ত্বরান্বিত করতে চায় আর যাহারা বিশ্বাসী তাহারা উহা ভয় করে এবং জানে উহাই সত্য জানিয়া রাখো कियामत सम्पर्घ विभ्रांति अल्लाह बंदा अति दयालु जहां के इच्छा रिजिक करे। दान करें प्रबल परमशाली যে কেউ এর ফসল কামনা করে তাহার জন্য আমি তাহার ফসল বর্ধিত করিয়া দেই। এবং যে কেউ দুনিয়ার ফসল কামনা করে আমি তাহাকে উহারি কিছু দেই আকিরাতে তাহার জন্য কিছুই থাকিবে না ولولا كلمه فصل لا قضى بينهم وان الظالمين لهم عذاب اليم ياদের কি এমন কতগুলি দেবতা আছে যারা ইয়াদের জন্য বিধান দিয়েছে এমন দ্বিনের যার অনুমতি আল্লাহ দেন নাই ফয়সালার ঘোষণা না থাকিলে ইয়াদের বিষয় তো সিদ্ধান্ত হইয়াই যাইত নিশ্চয় জালিমদের জন্য রয়েছে মরমন্তুদ শাস্তি তুমি জালিমদেরকে ভীত সন্ত্রস্ত দেখিবে উহাদের কৃতকর্মের জন্য আর ইয়া হইবেই উহাদের উপর যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা থাকবে জন্নাতের মনোরম স্থানে তারা যা কিছু চাইবে তাহাদের প্রতিপালক নিক তাহ পাইবেই তো মহা অনুগ্রহ হসন হুসন এই সুসংবাদে আল্লাহ দেন তাহার করে। বল। আমি তাহার জন্য ইহাতে কল্যাণ বর্ধিত করি আল্লাহ ক্ষমাশীর গুণগ্রাহী বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করিয়াছে যদি তাহাই হতো তবে আল্লাহ ইচ্ছে করিলে তোমার হৃদয় মোহর করিয়া দিতেন আল্লাহ মিথ্যা কে মুছিয়াতেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন অন্তরে যাহা আছে সে বিষয় তিনি তো সবিশেষ অবহিত তিনি তাহার বন্দা দে তা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যাহা করো তিনি তাহা জানেন তিনি ও সৎকর্ম পরায়ণদের আহ্বানে সাড়া দেন এবং তাহাদের প্রতি তাহার অনুগ্রহ বর্ধিত করেন কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ তাহার সকল বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তাহারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করিত কিন্তু তিনি তাহার ইচ্ছে মতো পরিমাণেই নাজিল করিয়া থাকেন তিনি তাহার বাংলাদেশকে জানেন ও দেখেন গুহারা যখন হতাশাগ্রস্ত হইয়া পড়ে তখনই তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তাহার করুণা বিস্তার করেন তিনি তো অভিভাবক প্রশংসার وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا তাঁহার অন্যতম وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ <تصفيق> তোমাদের যে বিপদ আপদ ঘটে তাহা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করিয়া দেন তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় কে ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন অভিভাবক নাই সাহায্যকারীও নাই তার অন্যতম নিদর্শন পর্বত সদৃশ সমুদ্রের চলমান নৌজান সমূহ তিনি ইচ্ছা করিলে বায়ুকে স্তব্ধ করিয়া দিতে পারেন ফলে নৌযান সমূহ নিশ্চল হইয়া পড়িবে সমুদ্র পৃষ্ঠে নিশ্চয়ই ইহা নিদর্শন দর্শন রশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য অথবা তিনি তাহাদের কৃতকর্মের জন্য সেইগুলিকে বিধ্বস্ত করিয়া দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন আর আমার নিদর্শন সম্পর্কে যাহারা বিতর্ক করে তাহারা যেন জানিতে পারে যে তাহাদের কোনো নিষ্কৃতি নাই বস্তুত তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা পার্থিব জীবনের ভোগ কিন্তু আল্লা নিকট যাহা আছে তাহা উত্তম ও স্থায়ী তাহাদের জন্য যারা ইমান আনে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে যাহারা গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে বাঁচিয়া থাকে এবং ক্রোধাবিষ্ট হইলে ক্ষমা করিয়া দেয় যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় কায়েম করে নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে এবং তাহাদেরকে আমি যে রিজিক দিয়াছি তা হইতে ব্যয় করে والذين اذا اصابهم البغي هم ينتصرون एवं जरा उत्तचारित होइले प्रतिशोध ग्रहण करे وجزاء سيئه سيئه مثلها فمن عفا واصلح فاجره على الله انه لا يحب الظالمين মন্দের প্রতিফল অনুরূপ মন্ড এবং যে ক্ষমা করিয়া দেয় ও আপোষ নিস্পত্তি করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না তবে অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিবিধান করে তাহাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হইবে না केवल अवलम्बन हईब जहाँ मानस अत्याचार कर पृथ्वी त्याय विद्रोहा चरण कर उन् मर्मत शास्त्री अवश्य धैर्य धारण करमा कर उ दृढ़ संकल्प रही क्या কোনো অভিভাবক জালিমরা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তুমি উহাদেরকে বলিতে শুনিবে প্রত্যাবর্তনের কোনো উপায় আছে কি দেখিতে পাইবে যে উ জাহানামের সম্মুখে উপস্থিত করা হইতেছে তাহারা অপমানে অবনত অবস্থায় অর্ধ নিমিলিত নেত্রে তাকাইতেছে মোমিনরা দিন বলিবে ক্ষতিগ্রস্ত তাহারাই जे और निजे वर्गर क्षति साधन करोग कर स्थायी शासि व्यतीत उहा पथभ्रष्ट करें তার কোন গতি নাই তোমাদের প্রতিপালকের আহ্বান সাড়া দাও আল্লাহর পক্ষ হইতে সেই দিবস আসিবার পূর্বে যা অপ্রতিরোধ যেদিন তোমাদের কোন আশ্রয়স্থল থাকিবে না এবং তোমাদের জন্য উহ নিরোধ করিবার কেহ থাকিবে না فَإِنْ أَعْرَضُوا فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا إِن عَلَيْكَ إِلَّا الْبَلَاغُ وَإِنَّا إِذَا أَذَقْنَا الْإِنْسَانَ مِنَّا رَحْمَةً well, فَرِحَ بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ الْإِنْسَانَ كَفُورٌ হু하라 যদি মুখ ফিরাইয়া নেয় তবে তোমাকে আমি ইহাদের রক্ষক করিয়া পাঠাই নাই তোমার কাজ তো কেবল বাণী পৌঁছাইয়া দেওয়া আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদাই তখন উহাদের কৃতকর্মের জন্য উহাদের বিপদ আপদ ঘটে তখন মানুষ হইয়া পড়ে অকৃতজ্ঞ আকাশ মন্ডলীয় পৃথিবীর আধিপত্য আল্লাহরী তিনি যাহা ইচ্ছা তাহাই সৃষ্টি করেন তিনি যাহা ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাহা কি ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা দান করেন পুত্র ও কন্যা উভয় এবং যাহাকে ইচ্ছা তাহাকে করিয়া দেন বন্ধা তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান মানুষের এমন মর্যাদা নাই যে আল্লাহ তার সঙ্গে কথা বলিবেন ওহির মাধ্যমে ব্যতিরিকে অথবা পর্দার অন্তরাল ব্যতিরিকে অথবা এমন দূত প্রেরণ অনুমতি ক্রমে তিনি যাহা তাহা ব্যক্ত করেন তিনি এইভাবে আমি তোমার প্রতি জানিতে না কিতাব কি এবং ইমান কি পক্ষান্তরে আমি ইয়াকে করিয়াছি আলো যাহা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাহা কিচ্ছা পথ নির্দেশ করি তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথ ইলা সেই আল্লাহর পদ যিনি আকাশ মন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহার মালিক জানিয়ে রাখো সকল বিষয়ের পরিণাম আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে